আজকে আমাদের ঐচ্ছিক আমলে পরিণত হয়ে যাচ্ছে আমরা কি জানি রোজা কত গুরুত্বপূর্ণ বিধান আমরা কি জানি রোজা ভঙ্গকারী বিধান কি পরকালে জন্য কি শাস্তি অপেক্ষা করছে এই বিষয়ে কিছু আলোকপাত করবো আল্লাহ সম্মানিত উপস্থিতি হজরত আবু উমাম রদি আল্লাহ আনহ বলেন আমি রসুল্লাহ তিনি বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুইজন ব্যক্তি আগমন করল তারা আমাকে বলল আপনি পাহাড়ের উপরে উঠুন আমি বললাম আমি তো উঠতে পারি না তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব আমি উপরে উঠলাম যখন পাহাড়ের সমতল পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এসব শীষের আওয়াজ তারা বলল এটা জাহান নানীদের আর্তনাদ তারা আমাকে নিয়ে এগিয়ে চললো হঠাৎ পেলাম যাদেরকে তাদের পায়ের মাংস পেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে আমি বললাম এরা কারা তারা বলল যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলেছে নাও জুবিন্দা মহান আল্লাহ তালা তার নুরী সাল্লি ওসাল্লামকে রোজা ভঙ্গ করার শাস্তি সম্পর্কে অবগত করেছেন রাসুর সাল্লহিউসাল্লাম দেখেছেন তাদের সেই দুরাবস্থা তাদের আকার আকৃতি ছিল বড় মোমান্তিক এবং নিকৃষ্ট কঠিন যন্ত্রণায় তারা কুকুর ও নেকের মতো চিৎকার করছে তারা সাহায্য প্রার্থনা করছে অথচ কোনো সাহায্যকারী নেই তাদের পায়ের গোড়ালির উপর মোটা সেরায় জাহান নামের আকুশি দিয়ে কষাইখানার জবাই করা ছাগলের মতো তাদেরকে নিম্নমুখী করে ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের কষ বে মুখবর্তি রক্ত ঝরছে তাদের অপরাধ তারা রোজা রেখেছে কিন্তু ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলেছে হে প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা একটি চিন্তা করে দেখুন তো রোজা রেখে ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেললে যদি এত কঠিন শাস্তি হয় তবে যারা পূর্ণ দিন মুলেই রোজা রাখেনা। না এবং যারা পূর্ণ মাসেই রোজা রাখে তাদের শাস্তির অবস্থা কতটা ভয়াবহ এবং কঠিন হতে পারে হে ভাই আসুন আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই জীবনে কোনো দিন রোজা ভঙ্গ করব না হে বোন যদি তোমার শরীরাই ওজন না থাকে তাহলে কেনই বা রোজা ভঙ্গ করছো